কোরবানি শব্দটা আমাদের কাছে বেশি পরিচিত কিন্তু আরব দেশে এবার কিতাবপত্রে ফেকার কিতাবে কোরবানি হিসাবে কোন চ্যাপ্টার নাই হইয়া দশ এইভাবে এসেছে আবার নাহার হিসাবে এসেছে কোরআনে এসেছে নাহার আবার কোরআনে কোরবানি এভাবে আসেনি কিন্তু ইজ কার্রাবা এই শব্দটা আসছে কোরআনে পাকে আদম আলা দুই ছেলে হাবিল এবং কাবিল তাদের মধ্যে যে সমস্যা হয়ে গেল তখন কে বিয়ে করবে ওই বোনটাকে এটা নিয়ে যখন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগলো তখন আল্লাহ তাল পক্ষ থেকে আদম আলাহ ইসলামের খবর আসলো দুই জন এই কোরবানি করুক যার কোরবানি কবুল হয় সে অমুককে বিয়ে কর তো একজনের কোরবানি কবুল হলো আরেকজনের কোরবানি কবুল হয়নি যার কোরবানি কবুল হয়নি তো বলল যে না সেটা মেনে নিতে পারলো না তো এই যে শব্দটা সেখানে এসে গার বা কোরবানান তারা দুইজনে কোরবানি করলো সেই কোরবানি একজনে টা আল্লাহ তালা কবুল করলেন আরেকজনের কবুল করেননি তাহলে কোরবানি শব্দ এইভাবে এসেছে আর নাহার শব্দ এসেছে সুরা কোন সুরায় সুরাল কা বা দাউদাহিমি কাহার ইন্থ কি আমরা নিশ্চয়ই আপনাকে কাউ দান করেছি কাউসার যে পানির নহর দেওয়া হবে যেখান থেকে উম্মত পান করবে কেমন দিন সেই কাউর সেই নাহর হচ্ছে কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি কাউসারের মতো এত বড় নিয়ামত দান করেছি তো আমার শোকর আদায় করবেন না ফসল লিলে রব্বি কেমন আপনার রব্বের জন্য নামাজ পড়েন আর কোরবানি করে নাহার কোরবানি করা। তো এইখানে এখানে কোরবানের হুকুম এসেছে নাহার শব্দ দ্বারা আর নাহারের আবার হইয়া দাহা রসুল সাল আল্লাম নবী করিম সাল্লাম কোরবানি দিয়েছেন দহা শব্দ এসেছে তাহলে তিনটি শব্দ কোরআন হাদিস এসেছে কোরবানি সম্পর্কে একটা হচ্ছে কোরবানি যেটা বেশি প্রচলিত আমাদের সমাজে আর বেশি ব্যবহৃত হয়েছে উদ হইয়া আর সুরা কাওচার এসেছে নাহার ওয়ানহার শব্দে। এই তিনটি হল এর শাব্দিক বিষয়টি এরপরে আমরা আসি পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কোরবানির হুকুমটা কি কেউ কেউ মনে করেন শূন্য কেউ কেউ মনে করেন ওয়াজিব এই বিষয়ে শোনার আগে কোরবানির মর্যাদা স্টাইটাসম বলেছেন কোরবানির দিন এই ঈদের দিন কোরবানি ঈদের দিন বান্দা বনি আদম যত আমলি করুক না কেন কোন আমলি পশু জবাই করে রক্ত প্রবাহিত করার চেয়ে আর উত্তম হয় না সবচেয়ে বড় ফজিপ আমার সেই দিন কোনটা কোরবানি করা তাহলে এটা অনেক বড় ফজিলে আমার ঈদের দিনে আইয়া মে তাস্রীতের মধ্যে যে দিনে কোরবানি করা যায় সেই দিনগুলোতে এই আমল কি সর্বোত্তম আমল স্বভাবের দিক থেকে অনেক বেশি আজ সে কন্টিনিউ করেছে ইন্দা ক্রিয়া মাত্রিহা ওয়া এই কোরবানির পশুটি কে দিন নেকির পাল্লায় একেবারে পুরো অস্তিত্ব সহকারে আঁকবে তাকে একেবারে নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে তার শিংগুলো যেগুলো ফেলে দিয়ে সে আমরা খাইনি সেগুলো সহকারে আঁকবে তার পশমগুলো যা আমরা ফেলে দিয়েছি সেগুলো সহকারে আল্লা এবং তার যে খুরগুলো ফেলে দিয়েছি খাইনি ওগুলো সহকারে সবকিছুকে আল্লাহ নিয়ে আসবেন নিকির পাল্লায় উঠিয়ে দিবেন ওজন বাড়ানোর জন্য এরপরে আনীন কাবলা আলাল এই কোরবানির পশুর এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার কাছে পৌঁছে যায় আল্লাহ তালায় এত কবুল করেন। এই দাবাই করছেন বিশে আল্লাহ একবার এই রক্তের ফোটা পড়তে কতক্ষণ লাগবে তার আগেই আল্লাহ কাছে কবুল হয়ে যাচ্ছে কিন্তু কবুল হওয়ার জন্য অবশ্য শর্ত আছে। কবুল হয় না সেটা বিহা নাফসান তোমরা পবিত্র মনে কোরবানি কর মনটা পবিত্র আছে কিনা নিয়ত কি আছে ইন্দামাল আম যে সুন্দর নিয়তে আল্লাহতালা হুকুম মেনে এই কোরবানি করছি আল্লাহ তালা কবুল করবেন এই নিয়তে এইটা থাকবে জোরদার নিয়ত গোষ্ঠ খাবার নিয়ত আছে সেটা কই যাবে সেটা একেবারেই যে আমাদের মন থেকে দূর হবে না এটা তো আল্লাহ তালা বুঝেন আল্লাহ তালাই আমাদেরকে হালাল করে দিয়েছেন কিন্তু সেটা যেন মুখ্য না হয় আমার আল্লাহ বলেছেন ফাসল্লি রাবা ফোন তুমি ঈদের নামাজ পড়ো আর কোরবানি করো আমি আল্লাহ হদায় করছি এইটা যেন মজবুত থাকি এবং আমার জন্য আল্লাহ কত সব রেখেছেন অন্য হাজ এসেছে একটা পশুর গায়ে কত পশম থাকতে পারে বলে আপনাদের ধারণা এখন কেউ যদি বলে কয়েক হাজার তাহলে তো বলা মুশকিল কত হাজার যে হবে নাকি কত লক্ষ হবে এটা তো মানে ভেসুমা এই পরিমাণ নেকি আল্লাহ তালা দান করবেন তাহলে কত এই নিয়তে আমি কোরবানি দিচ্ছি আল্লাহ তালা আমাকে এত জবাব দিবেন এটা হবে আমার মাইন্ডে নিয়ে আসার জন্য চেষ্টা করা আর তার সঙ্গে আল্লাহ তালা গোস্ত খাওয়া এলাও করেছেন হাদিফে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম খেয়েছেন গরিবদেরকে দিয়েছেন আল্লাহ তালাও সেগুলো আমরা শুনব। একটু পরে যে আল্লাহ তালা আমাদেরকে আলাউ করেছেন খেতে তো এ হচ্ছে আমরা আসি এর হুকুমটা কি অনেক ওলামা একেরাম মেজরিটি ওলামা একে জমুরুল ওলামা মনে করেছেন কোরবানিটা সুন নতুন মোয়াক্কাদা খুব মজবুত সুন্নত শূন্য মোয়াক্কাদা অর্থটি খুব তাকিদওয়ালা খুব মজবুত সুন্নত খুব আর এখন ইমামদের মধ্যে ঘটনা কি হানাফি মাধাবিব আর বাকি সমস্ত ইমামরা কি বলেছেন সুনতাদা ঈদ এর নামাজ ব্যাপারে হানাফি মাধাবী বলেছে ওয়াজিব বাকি ইমামরা কি বলেছেন সুন্নত্মা তো এটা নিয়ে পার্থক্য হয় কেমনে কেমনি ওনারা একই ধর্মের অনুসারী একই ফেকের অনুসারী দুই মত হয় কেন ইতালা হয় কেন এর কারণ হচ্ছে কোনটা যদি আল্লাহ এবং তার রাসুল সাল্লাম বলেন এইটা ফরজ এটা সুন্নত এরকম করে নবী করিম সাল্লা বলে দেন তাহলে উম্মত এটা নিয়ে আর করবে না যে নবী করিম সাল্লাম বলেছেন ফরজ তুমি সুন্নত বলবা কেমন কোন সুযোগ নাই কোন হুকুম করেছেন কারা ও কাহে কেনা সেটা করতে গিয়ে তারা কতগুলো প্রিন্সিপাল সামনে রেখেছেন এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে আল আমজুব আল্লাহ তুকুম করলে এবং নবী করি ইম সাল্লাম হাদিফে হুকুমের মতো কিছু দিলে হুকুম দ্বারা যেটা বুঝায় সেটা দ্বারা কি বোঝানো হয় ফরজ বোঝা হয় এই ফরজটাকে ওয়াজিব শব্দের শাব্দিক অর্থটা কম্পালসারি আর ফরজের অর্থ কি কম্পালসারি তো ফরজ মানিবাজিব মানি ফরজ আরবদের কাছে যারা আরবি ভাষা যারা ব্যবহার করেন তাদের কাছে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে কোন পার্থক্য নাই শাব্দ তারা কোন কিন্তু ইমাম আবু হানি করা হতো তিনি একটা টার্মিনোলজি এটাকে বলা হয় পরিভাষা আরবিতে বলে মোস্তালাক আবিষ্কার করেছেন শিক্ষার মধ্যে উসুলিয়ে দিয়েছেন যদি শুধু সুনা বলে দেন তাহলে সেজন্য তিনি ফরজ এবং সুনতের মাঝখানে ওয়াদিব নামে একটা আলাদা করে দিয়েছেন যাতে এটা কেউ না ছাড়ে আর আরব ইমামগণ যেহেতু আমরা ওয়াজিব শব্দ ব্যবহার না করে স্টিল শূন্যত মহাক্কাদারবার বলে দেবো খবরদার এটা তোমরা গুরুত্ব সহকারী কর সে হয়ে গেল তাহলে আসলে উভয়ের উদ্দেশ্য যারা ওয়াজিব বলেছেন আর যারা করেছেন বলেছেন তাদের উদ্দেশ্যের মধ্যে কোন পার্থক্য আছে কি না সব ইমামরাই একটাই চেয়েছেন সব এটা করু এখন এই ফেকের ভাষাটা কি দেবেন পরিভাষা কি দেবেন এগুলা কিন্তু পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লা সাহেব ইন্তিকারের পরে ইমামরা সাধারণ পাবলিক এ প্রশ্ন করলে তখন তাদেরকে তারা এটা বলে দিতে হয় এটা ফরজ নওয়াজ এই জন্য ওনাদেরকে এই কাজটা করতে হয়েছে সাহাবাইকার আমার অবস্থা কিছু জানেন ওনারা জিজ্ঞাসাই করতেন না ইয়ার আসলে মনে করবে তাও করবেন কে সব করা দরকার ওনারা কোনটাই সারেন নাই মানে আমাদের আখিরি যে আমরা বলছি ফরজ হলে একটু বেশি করি ওয়াজে হলে একটু মোটামুটি করি আর শুনত হলে দেখি সুবিধা হলে না হলে ছেড়ে দেবো এই যে আমাদের অলসতা এসে গেছে এই কারণে পরবর্তী পর্যায়ে কি ইমামরা ভাগ করে দিয়েছেন শোনো সার্বা তো যেটা সালে গুণ হবে শক্ত ওটা ছড়ো না এই জন্য নামাজের মধ্যে আপনি দেখবেন এই যে কত ফরজ আমরা খান কত ফরজ তেরো ফরজ কে বলছেন চোদ্দ ফরজ দেখে কোন কোন ইমাম আরো বেশি বলেছে এইগুলা কিন্তু হাদিসে এইভাবে আসেনা এই যে নামাজের মধ্যে এই এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ তিন নম্বর ফরাজ যেভাবে ফেকার কি দেওয়া আসে আসেনি হাদিস এগুলা পরবর্তী ইমামরা কেন করেছেন যে সাহাবাহ কেরাম নবী করিম সাল যা ভাবে পড়েছেন কোনটাই বাদ দেন সবগুলো অলসতা কিছু গাফলতি এই জন্য ফোকাহায় কেরাম আইমাই কেরাম বলছেন যে কিছু ঠিক করে দেয় যেটা ছাড়া যাবে না সেটাও যদি ছাড়ে তাহলে তো মুশকিল তো এই ফরজ ভাগ করে দিয়েছেন ও করে দিয়েছেন সুন্দর মোয়াকাদা করে দিয়েছেন মোস্তাহাব করে দিয়েছেন এই যে ফেকার বিষয়গুলো এই জন্য পরবর্তী পর্যায়ে এসেছে এত রকম ব্যাকগ্রাউন্ড দিলাম শুধু কোরবানির ব্যাপারে না এগুলো বিভিন্ন মাসালের ব্যাপারে সেটা আপনাদের বুঝতে ইনশাল সুবিধা হবে এখন আমরা আসি যে কোরবানি এটা ইমাবু হানিক রহমতুল্লাহ আজিব বলেছেন উনি দলিল হল যে আল্লাহ তাল্লাহ বলেছেন ফাসলি রব্বি কমান পড়ো ঈদের নামাজ আর কোরবানি করো তো আল্লাহর হুকুম দিয়েছেন আমরুল উজুব ওসুলের কথা আল্লাহর হুকুমটা তো ওয়াজিব হয়ে যায় কাজে ঈদের নামাজও ওয়াজিব কোরবানি করা হয় আর বাকিরা বলেছেন যে আল্লাহ তালা তো যেহেতু ওনারা ওয়াজিব বলতে ফরজ বুঝেন আল্লাহ তালা ফরজ নামাজ করেছেন পাঁচটা দৈনন্দিন আবার এখানে যে আরেকটা ফরজ করা হয় তাহলে তো সেটা আল্লাহর ফরজ নামাজের বাইরে চলে যাব এই নামাজ এটা ফরজ হতে পারে না বিধায় তারা ওনারা ওয়াজিব নাম দেননি সুনি মোহা নাম দিছে। কোরবানির বলেছেন। আর হানাফি মাহিমা এটাকে বলেছেন। এতটুকু পার্থক্য তো কারণ টিভিতে অনেক সময় পড়াশোনা করলে বা বিভিন্ন মিডিয়াতে এখন প্রশ্ন আসে কেউ কোন মুক্তি বলবে জিজ্ঞাসা করলে কোরবানি করা ওয়াজিব কেন তো উনি উত্তর দিবেন না এটা শুননা তো তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন আবার উপমহাদেশ আলিমরা যখন ওয়াজ করবে তখন তারা বলবে কোরবানি করা ওয়াজীব এই পার্থক্যটা আশা করি ক্লিয়ার হয়ে গেল তাই না এখন আমরা আসি কোরবানি করা যদি ওয়াজিব হয় বা সুন্নতিা কারিব পরিবারের সদস্য সবার প্রতি ওয়াজিব না কোনো সাহেব নিসাব হওয়া শর্ত কোরবানি করা ওয়াজিব ম্যানি ফোকাহা অনেক ফোকাহাদের দৃষ্টিতে তারা ওয়াজিব বলেছেন সাহেব যিনি মালিক নেশাবের মালিক আলোর প্রতি জাকাতো ফরজ হয় কিন্তু জাকাতওয়ালার জন্য শর্ত হল যে কেবলমাত্র কোনদিন মালদার ছিলেন না তিন মাস আগে মালদার হয়েছেন পয়সাওয়ালা হয়েছেন এই মুহূর্তেই কি তার তারপরে জাকাত ফরাজ হয়ে গেছে না দেখতে হবে তার টাকাটা তার কাছে থাকে কি না এক বছর চন্দ্র মাসের হিসাবে বছরের শেষে গিয়ে তার ওই ওয়াজুকটা কার্য বা কার্যকরী হবে হয়ে গেছেন কিন্তু এখনো হয়নি বছর আসলে তখন গিয়ে ফরজ হবে এবং এক বছর অপেক্ষা করার শর্ত নয় টাকা আছে এখনই কোরবানি দিয়ে দেব কোরবানির সময় হয়ে গেছে রমাদানের ফেতরা সময় হয়ে গেছে তিনি দিয়ে অবশ্য। রমাদানে ফতার ব্যাপারে একতলাপ আছে আবার নিবে সে দেওয়া দায়িত্ব পালন করবে আবার নেওয়ার মতো তার রাইট হয়ে গেছে তবুও দিতে হবে তো এটা নিয়ে কিছু আবার ইমামদের মধ্যে মতভেদ হয়েছে যাই তাহলে কোরবানির জন্য কার মনে আছে আড়াইশ পাউন্ড এর কিছু বেশি কম একটু বেশি আড়াইশ পাউন্ডের একটু বেশি এই পরিমাণ টাকা যার কাছে উদ্বৃত্ত আছে নিজের খরচপত্র শেষে তিনি নেশাবের মালিক হয়ে যান তো এরপরে এটা ফেতরার ক্ষেত্রে যতটুকু মজবুত এবং জাকাতের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে কিন্তু এত মজবুত নয় তিনি যে মনে করেন আমার কাছে যদি এখন আয়ুষ পাউন্ড আসে কিন্তু আমার সামনে খরচপত্র আছে তিনি না করলেও চলবে মোটামুটি ভালো একটু টাকা পয়সা থাকে যার কোন সিরিয়াস ক্রাইসিস হবে না তার ক্ষেত্রে যতটুকুন গুরুত্বপূর্ণ এত মুখে মুখে হিসাব করেই দিতে হবে নট নেসেসারি সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক কোরবানি করার আগেও কিছু আমল আছে তোমাদের কেউ যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পছন্দ করো কোরবানি দেওয়ার ইচ্ছা আছে আর জিরহাজ মাসের চাঁদ উঠে গেছে জিরহাজ মাস শুরু হয়ে গেছে তখন তুমি আর চুল কাটার কাজ শরীরে কোন পশম কাটার কাজ নোখ কাটার কাজ করো না তার মানে তার আগে করে ফেলতে হবে এখন আমাদের এখানে এইবার জেলহ মাসের এক তারিখ হতে পারে কবে মঙ্গল বাবুত আমি একটা ডবল চেক করি দেখতে হবে ভুলে কি যাই হোক আপনি ২৯ তারিখ যখন জিল্ল মাসের হয় তখন সম্ভাবনা আছে যে আগামীকালকে চাঁদ উঠতে পারে মাস উনত্রিশা আর সম্ভাবনা আছে যে না আগামীকাল তিরিশ তারিখ হতে পারে এই মাস ত্রিশা হবে তাহলে এটা তো একটা সন্দেহ থাকবে এখন সেই কখন কতদিনের মধ্যে ২৯ তারিখের ভিতরে আপনার নখ মো মস চুল কাটার কাজ যে সমস্ত প্রসম ফেলে দেওয়া হয় এগুলো দেওয়ার কাজ সেরে নেওয়া উচিত উনত্রিশ তারিখে দিলকাত মাসের ভিতরে ঠিক আছে এই হাজির দ্বারা এটা প্রমাণ হয় আমি এইটা করা একেবারে ফরজ নয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ আমল আপনি নবিকারী ইমসা আলসালামের এই হাদিসটা আমল করলে আপনি অনেক সহ পাবেন আবার কেউ কেউ অবশ্য বলেছে যে তিনি নিশ্চিত করেছেন বিধায় এরপরে কাটলে গুনা হয়ে যাবে কিন্তু মেজরিটি ওলামাইকার বলেছেন যে গুনা হবে না একটুখানি আপত্তি হলেও এটা বড় গুনার পর্যায়ে পড়বে না কিন্তু একজন মুসলিমের চেষ্টা করা দরকার যাতে করে আমরা এই গুনার থেকে বা এই হুকুমটা পালন করতে পারি কবে কাটব এতে বোঝা গেল যে কোরবানি করার পরে কাটা উচিত হাজির দ্বারা সেটাই বোঝানো হয় কিন্তু আবার কোনো কোনো সময় প্রশ্ন আসে যে আমরা তো এই দেশে থাকি আমরা একদিন আগে দুই দিন আগে কোনো কোনো সময় ঈদ করে ফেলি কোরবানি করে ফেলি এবং বাংলাদেশে কোরবানি হয় আরো এক দুই দিন পরে তাহলে আমরা কি সেই কোরবানি পর্যন্ত অপেক্ষা করব না এখানে নামাজ পড়া পরে আমরা চুল নখ এগুলো বড় হয়ে গেলে কাটতে পারি কোনটা করব এখন যেহেতু হাজি শাব্দিক ভাবে নিলে তাহলে কোরবানি হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই বেহতর এটাই উত্তম কিন্তু কেউ যদি মনে করে বেশি বড় হয়ে গেছে আর এখানে কোরবানি দিলে কোরবানি করার যে সময়টা লাগতো ইদের পরে ঈদের পরে কোরবানি করতে অ্যারাউন্ড এক ঘন্টা দুই ঘণ্টা ঈদের হয়ে গেছে আপনি ঈদের পরে আপনি যখন ঈদের নামাজ পড়বেন তার এক দুই ঘন্টা পরে আপনি দবাই করা কাজ করতাম সাধারণত ধরার পরে যে আমি এখানে কোরবানি দিতাম তাহলে এখন দবাই করতাম এতে হিসাব করে এখানে ঈদের পরে দিলেও আপনি দেওয়ার পরে চাইলে নখ চুল কাটতে পারবেন এরকম করার সুযোগ আছে তবে উত্তম হল যদি আপনি অপেক্ষা করেন যে ওখানে জবাই হয়ে থাকব আমরা কোন ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় যে সমস্ত পশুগুলো মিনবাহি মাতিল আন আন সুরাল হাজের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আলা হাজিদেরকে আল্লাহ তালা বলেছেন তারা যখন হজ করবে তারপরে দশ তারিখের দিন তারা যেন যে সমস্ত পশুগুলো হালাল পশুগুলো জবাই করা যায় এগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম নেয় বিসমিল্লা আল্লাহর বলে জবাই করে এই জন্য আল্লাহ তালা আল্লাহর নাম পড়ার জন্য আল্লাহর নামে জবাই করার জন্য এই আমলটা দিয়েছেন এসেছে। বাহিমাত ব্যাখ্যা এবং হাজি কোন শব্দ উল্লেখ সহকারে এসেছে যে রসুল সাল্লাহম সাহাব এ কারাম কি দিয়ে ওনারা কোরবানি করেছেন উঠ দিয়ে করেছেন এরপরে গরু দিয়ে করেছেন এরপরে ভেড়া ছাগল জাতীয় যা আছে এগুলো দিয়ে করেছেন এই তিনটা জিনিস ওনাদের কাছে প্রচলিত ছিল এই তিনটা জিনিস কোরবানি করেছে কোরবানিটা এই তিনটা জিনিসের ভিতরেই আসতে হয় এই তিনটা জিনিস দিয়েই কোরবানি করতে হয় কোনো কোনো ফকি বা কোন কোনো আল মনে করেন গরুতে কয় নাম দেওয়া যাবে আবার উঠে কয় নাম দেওয়া যাবে ক্ষেত্রে তো হচ্ছে যে ছাগলের এবং ভেড়ার ক্ষেত্রে এক নাম কিন্তু গরু এবং উটের ক্ষেত্রে সাত নাম এটা নিয়ে আবার কেউ কেউ বলেছেন না গরুতে সাত নাম দেওয়া যায় না এরকম একটা মতামত শুনতে পাচ্ছেন নাকি গরুতে সাতনাম দেওয়া যায় না বলে কেউ কেউ বলেছেন আমরা দেখি হাদিস এ ব্যাপারে কি বলে এখন এই তিন ধরনের জানোয়ার পাওয়া গেল ভাড়া আর ছাগলকে এক এক জাত ধরলাম দুম্বাও যেটা বলে এর ভিতরে ঢুকে যা আরেকটা হলো গরু আরেকটা হল উ তিনটা এখানে আমাদের তো মহিষ দিয়ে তো কোরবানি দেয় দেয় কিনা আর এটার কথা তো হাদিসে নাই এটা কেউ বলতে পারে হাদিস না এটা দেওয়া যাবে না কিন্তু আসলে আবার কেউ কেউ মনে করেছেন কোনো কাহা যে গরুটা মহিষটা গরুরই একটা বড় সংস্করণ গোত্রের মধ্যে কেউ কেউ এটাকে কনসিডার করেছেন দেওয়া যেতে পারে এটা গরুর মতোই একটু বড় সাইজের অনেক কিছুই গরুর মতো এটা মিলে যায় বিদায় গরুর গ্রুপের মধ্যে এটা পড়ে যায় এটা নিয়ে ইতালার করার সুযোগ আছে য়ে সাতজন এই ব্যাপারে একটা হাদিস হচ্ছে মুসলিমে সহি মুসলিমে আবু দাউদে এবং তিরমিদিতে এসেছে যে আমরা সন্ধির সময় আমরা ওনারা উমরা করতে গিয়ে চলে আসছিলেন পরে উমরা করা হয়নি এবং যে সমস্ত জানোয়ারকে নিয়ে গিয়েছিলেন সাথে করে জবাই করার জন্য সেগুলাকে ওনারা ওখানে জবাই করে দিয়েছেন সেখানে আমরা উটকে জনের পক্ষ থেকে জবাই করেছি কোরবানি দিয়েছি এবং গরুকে সাতজনের পক্ষ থেকে কোরবানি করে দিয়েছি তাহলে এখানে গরুর কথা উট উটের কথা দুইটার কথাই এসেছে তাহলে এটার আনসার পাওয়া গেল যে গরু কোরবানির কথাও হাদিখে এসেছে এরপরে আসেন ওই কথায় ফেরত আসি যে আমরা কার কার পক্ষ থেকে ফ্যামিলির কোরবানি দেব যিনি মেইন কর্তা ব্যক্তি যিনি মেইন আইরুজি করেন যার কাছে মেইন সম্পদ আছে তিনি হলেন হাউস হোল্ডার পরিবারের মধ্যে তার উপরে কোরবানিটা দায়িত্ব ওয়াজিব বলেন আর শুনতে এখন তারপরে তার ছেলেও যদি চাকরি করেন এক ছেলে দুই ছেলে তিন ছেলে তার স্ত্রীর সম্পদ থাকে নিজের আলাদা তাহলে এসব মিলিয়ে ওনারা কি প্রত্যেকেই একটা করে কোরবানি দেবেন নাকি একটা দিলে আদায় হয়ে যাবে এই ব্যাপারে আরেকটি বিতর্ক এবং কনফিউশন আছে আমরা যখন পড়ব তখন আমরা ঈদের দিনে কোরবানির নামাজের পরে কোরবানির ঈদ উল ফিতর ঈদ উল আদাহার নামাজ পরে এ ব্যাপারে হাদিস হচ্ছে ঈদ অতপর আমরা ঘরে ফেরত এসে কোরবানি দেওয়ার কাজ করব। এবং তিনি আল্লাহ তাল হুকুমি পালন করেছেন আল্লাহ কি বলেছেন ফাস রব্বিকা ওয়ান আপনার নামের রবের সলা আদায় করেন আর কোরবানি করেন কাজেই সেই লাইনে তিনি নিজে উপলক্ষেন হাদিসে কোরআন এবং আগে কোরবানি করতে হবে পরে আগে আগে নামাজ পড়তে হবে পরে কোরবানি করতে হবে এবং আরেকটি হাদিস পাওয়া যাবে হারি এবং মুসলিমে শক্তভাবে মান জাহাবাস ইনামাদা হলে নাফছে যে ব্যক্তি নামাজের আগেই কোরবানি করে ফেলে তাহলে সে নিজের জন্য আর কোন কোন রেওয়া আসছে যে পরিবারের জন্য সে একটু ভালো হালাল গোস্ত সাপ্লাই করে দিল এতে কোরবানি আদায় হলো না গোষ্ঠটা খাওয়া তবে হালাল হয়ে গেছে কিন্তু কোরবানি হয়নি ঈদের আগে দাবাই নামাজের আগে দাবাই করে দিলে আল খুদবাতাইন অমানুদ্ আতাম নসি কাহু আসাবা সুন্নত মুসলিম যে ব্যক্তি নামাজের পরে কোরবানি করে সেই ব্যক্তি সন্নাথকে ফলো করেছে নামাজ শেষ করে কোরবানি করেছে এটা অত্যন্ত জরুরি যে নামাজের পরে যেন কোরবানি হয় এখন কথা হলো আমরা যে এখানে কটায় এই সমস্ত দেশে কোরবানি করাটা শুরু করবে আমরা তো প্রত্যেকের দেশের মতো নিজে নামাজ পড়ে গিয়ে কোরবানি করতে পারছে না আমরা অর্ডার দিয়ে ফেলি গ্রোসারি শপে তাই না তারা হালাল বুচার কোম্পানির মাধ্যমে তারা এটা অর্ডার দেন কোন কোন কোম্পানি অনেক অর্ডার পাওয়ার কারণে শেষ রাত্র থেকেই জবাই করা শুরু করে দেয় আমার কাছে এই জন্য গ্রোসারি শপ এর যারা সাপ্লায়ার আছে তাদেরকে আপনারা শক্তভাবে বলবেন যে খবরদার আমাদের কোরবানি জন্য ঈদের নামাজ পড়ার পরে হয় আর ঈদের কোন নামাজ এখন ঈদের জামাত তো হয়ে যায় গোটা চারিপাচে রসুল উল্লাহ জামানায় ঈদের জামাত কটা হয়েছে একটা হয়েছে আমাদের দেশেও কটা পড়েছি একটাই পড়েছি এখন এখানে যেহেতু টাকা সংকুলন হয় না বিভিন্ন কারণে একাধিক করা হয় সেই হিসাবে এখন আপনি যদি পড়েন ঈদের নামাজ বারোটার সময় আপনার কোরবানি কয়টার সময় হয়ে গেল কেমনি খবর রাখবেন এদিনে এক নম্বরে সবারই তো একটু আগে নামাজ পড়ার চিন্তা করা দরকার পয়লা জামাত মেইন জামাত কিন্তু এটা মনে রাখা উচিত যাই হোক তো তাহলে কমপক্ষে এটা যদি হয় যিনি জবাই করবেন তিনি জবাই করেন ফার্মের মধ্যে তো মুসলিম হওয়া লাগবে নাকি তিনি যদি নামাজটা পড়ে যান প্রথম আর প্রথম জামাত পড়ার সময় দেওয়ার পরে তারপরে গিয়ে জবাইটা করেন এরপরে যার জবাই হল এত কিছু তাকিক করতে পারেনি যে সে কি বারোটা পড়তেছে না সে সাতটা পড়তেছে এতটুকু যদি তাকিক না করে অন্তত প্রথম জামাত আদায় হয়ে যায় আর্লিয়স্ট জামাত লোকাল টাউনে আশেপাশে যে প্রথম জামাতটা আদায় হয়ে যায় এতটুকু সময় দিয়ে যদি জবাই করে তাহলেও ঈদের নামাজের পরে জবাই হয়ে গেল বলে আলহামদুলিল্লাহ কোরবানিটা আশা করছি কবল হয়ে যাবে কৃত্রিট আগে যদি ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে মিড নাইট পরে শুরু করে এরকম যদি কোনো কোনো কোম্পানি করে সেগুলো খোঁজ খবর রাখা উচিত কারণ আমাকে এক বুচার বললেন যে আমি নিজে গিয়েছি গোস্ত আনতে বলে আমি প্রথম নামাজ পড়ে লোকাল মসজিদে যেখান থেকে আলাদের ওই আলাদাটা কাছে ওই জায়গায় কাছে গিয়ে প্রথম জামাত পড়েছি গিয়ে দেখি যে কোরবানি অন্যান্য সাপ্লাইয়ারদের গুলা অন্যান্য শপের গুলা কোরবানি করে স্তূপ করে রাখা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম তোমরা কখন থেকে দবাই করেছ বলাতে ভোর রাত্রে তিনটে না থেকে শুরু করেছে এগুলো কিন্তু কনফার্ম করা দরকার এরপরে পয়েন্ট আসে যে আপনারা যারা কোরবানি দেন আমরা কয়েক বছর থেকে বলে আসছি আশা করি আপনারা এখন সচেতন হয়ে গেছেন গ্রোসারি সবকে গিয়ে বলবেন না যে ঈদের দিন জোহরের পরে গোসবাবিনা যেটা দেশে খাওয়ার অভ্যাস আছে এত সকাল যদি খাইতে চান তাহলে আপনার কোরবানি কোন সময় হয়েছে অনেক আগে হয়ে গেছে তাহলে বলবেন কোন কোন দোকানওয়ালারা প্রথম দিনে রাত্রেও দিতে পারে না কেউ কেউ চেষ্টা করে রাত্রে দিতে আর অনেকেই প্রথম দিন দিতে পারে না যা দূরে জবাই হয় আস্তে আস্তে তারা দোকানে পোস্ত বসতে রাত্র হয়ে যা তারা কাটতে পারেন না পরের দিন তারা দেন তাহলে বলবেন যে ভাই পরের দিন হলেও আমার আফসুস নাই আমার কোরবানিটা সহি তরিকায় হওয়া দরকার প্রথম দিনে খাইতে হবে এই শর্তটা লাগাই দিয়ে না তাহলে কোন কোনো কোনো দোকানওয়ালারা কি করবে আপনাকে ঠিকমতোই খাওয়া হবে হালাল করতে খাওয়া হবে কোরবানি নাও খাইতে পারেন এটা শরকার মাসালা কিন্তু এরপরে আসে যে ওই যে কথা গাছব এখন পরিবারের একটার পক্ষ থেকে একটা দিলেই গোটা পরিবারে সবার কোরবানি আদায় হয়ে যায় আর কারো দেওয়া লাগবে না এই একটা মাসালা আপনার শুনে আসছেন আবার কেউ কেউ বলছেন না পরিবারে যাদেরই নিজস্ব টাকা পয়সা আছে ইনকাম আছে তারা সবাই কোরবানি অজি সবাই দিতে হবে এই বিষয় নিয়ে এই বিতর্ক মেধি একটা হাজি আবু আইবসরি বৃদ্ধ বয়সে নবী করিম সালাম ইতি কালে অনেক পরের ঘটনা তিনি তাবিদেরকে লক্ষ্য করে বললেন ওনারা বললেন যে আপনারা আমরা পক্ষ থেকে বাড়িওয়ালা কর্তা একটা কোরবানি দিয়েছি আর সেটাই নিজেরা সবাই খেয়েছে এবং সেখান থেকেই অন্যদেরকে গরিব মুসলিমদেরকে তারা কোরবানি দেয় নাই তাদেরকে বন্টন করেছে আর এই অবস্থা আমাদের জমানা কেটে গেল এখন তোমরা দেখতে পাচ্ছ মানুষের এক পরিবারের পক্ষ থেকে কত কোরবানি দেয় মানে কোরবানির একটা প্রদর্শন এচ্ছা কোরবানি বেশি দিল কে এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে মনে হয় না এই হাদিস থেকে দলিল নিয়ে অনেকে মনে করেন যে প্রত্যেক পরিবার থেকে একটা করে কোরবানি দিলেই হয়ে যাবে এত জনের কোরবানি দেওয়া লাগবে না এটা একটি মত অনেকে এটাকে জোরালো ভাবে বলে থাকেন মেবি দিস ইজ রাইট অলসো আর মত আছে সেটাও রাইট যে যাদের উপরে কোরবানি করার সামর্থ্য আছে তারা প্রত্যেকেই দেবে সাহাবিদের সময় আবু সময় আলাদি আল্লাহ কি খুব ধনী ছিলেন নাকি না সবাই হয়তো এত ইনকাম ছিল না এই জন্য ওনাদের জমানায় কোরবানি কম দিয়েছে এখন যদি কারো অনেক ইনকাম থাকে এবং একাধিক ব্যক্তি ইনকাম করে একাধিক ব্যক্তির অনেক টাকা থাকে তাহলে তারা দেওয়ার মধ্যে কোন আপত্তি আছে নাকি শরীয়াতে না যদি ওয়াজিব মনে করেন তর্কের খাতিরে ধরুন এলাম যে সবার প্রতি ওয়াজিব না শুধু একজনের প্রতি বা সবার জন্য শুনে তো মোয়ারে এখন বাকিরা দিলে তারা কি স্বভাব পাবে না একেবারি যখন দিবে বাবা দিবে ছেলে দিবে বড় ছেলে দিবে মেজর ছেলে দিবে ছোট ছেলে দিবে স্ত্রী দেবে তাহলে কি পরিমাণ সবাই তো এই এতগুলো পশম অনুযায়ী স্বভাব পেয়ে যাবেন তো আপনি এখন সবাইকে বঞ্চিত করেন কেন তারা করবানি দিবেন এবং অন্যদেরকে গরিবদেরকে বেশি করে কোরবানি খাওয়ার পাওয়ার সুযোগ হয়ে গেল তো এর মধ্যে শক্ত করে মানা করার তো কোনো কারণ নাই তো অনেকটাকে নিয়ে সবগুলো এই রাখলে সবগুলো বুঝবে যে একটা হাদিস পাইয় এমন জোরে ফটোয়া দেওয়া শুরু করে দিলাম যে বাকিগুলো আর ইগনোর করে ফেলছি তাহলে সবাই যাদের যাদের সামর্থ্য আছে তারা সবাই কোরবানি দেওয়ার মধ্যেই ফায়দা তাদের সবার জন্য লাভ আছে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 আর আলাই বলেছেন যে গোটা গ্রামের মধ্যে মাত্র দুই চার জন কোরবানি সব বাকি আর কোরবানি দিতে পারে তারা করছে যেন লাইন করে দাঁড়িয়ে আছে আমি তো হতবাক হয়ে গেলাম যে এত হালকা করে ফেলেছে তারা এই যাচ্ছে। এটা মোটামুটি একটা বড় ইয়ে কাজ করেছে যে শূন্য অনেকে হালকা করে নেওয়াটা কোরবানি থেকে নিজেকে তারা বঞ্চিত করে ফেলেছে কোরবানি তাহলে খাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ খাওয়া যায় কি পরিমাণ রেখে দিতে হয় এটা আরেকটি আহ আয়াত আমাদের সামনে আছে বা এটা একটা হুকুম আমরা দেখতে পাই যে কতটুকু আমরা রাখবো আর কতটুকুন আমরা দেব আমরা এখানে দেখি যে দুইটা আয়াত আছে কোরআনের মধ্যে সুরাহাজের মধ্যে ছাব্বিশ নম্বর আয়াত আর একটা সম্ভবত আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুল মিনহা ওয়ুল বা ইসল ফাকির যে তোমরা খাও সেখান থেকে আর যারা ফকির মিসকিন তাদেরকে খাওয়া যারা বঞ্চিত যারা অংশ ঠিক করে দেন আবার আরেকটি আয়াত ঐশ্বরা হাজে এসেছে সম্ভবত আটত্রিশ নম্বর আয়াতে ফাকুল মিনহা ওয়া তেমল কানিয়াল সেখান থেকে কোরবানি থেকে খাও আর যারা কানে যারা চায় না কারো কাছে কিন্তু তারা গরিব তারা আসলে কষ্টে আছে তাদেরকে তোমরা খাওয়াও বন্টন করছে যারা কোরবানি দিয়েছেন আর যারা ফকির মিসকিন মাঝখানে এক লোক আছে কিছু লোক আছে তারা একেবারে ফকির মিসকিন না কিন্তু কোরবানি হয়তো তাদের উপরে অজীব নয় বা তারা দেন নাই শুনত মনে করে তাদেরকে বলা হয় কানে যারা চায় না আর মতার হলো ফকির যারা চায় লাইন ধরে আছে সবাইকে বিতরণ করা যায় এই ক্ষেত্রে কতটুকু বিতরণ করা উচিত আর কতটুকুন রেখে দেওয়া উচিত এক্ষেত্রে ওলামাইকার বলেছেন তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ গরিব মিসকিনকে দেবে আর এক ভাগ নিজেরা পাক শাক করে খাবে আসবে খাওয়াই দিবে ঈদ উপলক্ষে আর এক ভাগ যদি চায় কিছুদিনের জন্য জমা করে রাখবে তিন ভাগের একটা রেকমেন্ডেশন কিন্তু এটা এত শক্তভাবে নয় আপনি যদি দেখেন যে আপনার ফ্যামিলি মেম্বার অনেক বেশি আপনার তিন ভাগের এক ভাগ এবং আত্মীয় স্বজন আরো আটেসে আসবে তিন ভাগের এক ভাগ আপনার জন্য দেওয়া গরিব মিসকিনকে বেশি পোষায় না কিছু কম দিতে হয় কারণ পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি তাহলে একটু বেশি খেয়ে ফেলছেন তিন পাগের এক ভাগের কম দিয়েছেন অসুবিধা নাই আবার কারো মাত্র দুইজন আছে পরিবারের মধ্যে খানে নাই তারা তিন পাগের দুই পাগে রাখি কি করবেন আপনারা অর্ধেক দিয়ে দেন দরকার হলে আরো বেশি করে দেন তার শরীর এখানে কনসিডারেশন করেছে আবার কেউ কেউ মনে করলেন যে আমার তো কিছু একটা মেহামদারি করা কথা ছিল কিংবা আমি আমার ছেলে বিয়ে করাবো গরিব মানুষ এত পয়সা নেয় না গরিব মানে মোটামুটি চলে আর কি আমি অলিমা করে দেব এখন অল্প কিছু মেমানদারি কাজে দিবেন ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি একেবারে এক ভাগ মুখস্থ করতে হবে আর কি হাদিস পাওয়া যায় মোদিনা একবার দুর্ভিক্ষ দেখা দিবে বললেন সাহবাই কালামকে দেখো দুর্ভিক্ষ আছে তোমরা কোরবানির গ্রস্ত কারক ঘরে যেন তিন দিনের বেশি না থাকে এটা দেওয়ার জন্য তিনি তিন দিনের বেশি কোন ধরনের গ্রস্ত রাখার পাতি হোক আর শুকিয়ে তখন তার ফ্রিজ ছিল না এভাবে যেন না রাখা হয় স্বাভাবিক যতটুকুন তিন দিনে নিজেরা খাইতে পারেন খেলেন বাকিরা সব দিয়ে দিলেন যারা কষ্টে আছে তাদেরকে আগামী বছর পরের বছর আবার যখন এই কোরবানের ঈদের মৌসুম আসলো তখন কিন্তু আর ওই অভাব অনটনিক জিজ্ঞেস করা হলো পক্ষ থেকে ইয়া রাসুল্লাহ গত বছর মতে এবার তাই করবো নাকি তিনি বলতেন না এবার তাই করা দরকার নেই এবার আলহামদুলিল্লাহ তোমাদের খুশি অনুযায়ী তোমরা যা পারো খাও যা পাও দাও আল্লাহ তাহলে বলে দিয়েছেন ফকুল তোমরা নিজেরা খাও আর যারা বঞ্চিত এবং যারা হাত পেতে আছে তাদেরকে তোমরা দাও এখানে আল্লাহ তারা নির্দিষ্ট করে দেননি তাহলে এক্ষেত্রে আরেকটা বিষয় আসে যে আমাদের দেশে যেটা করে মানে কয়েক রকমের কোরবানি দেয় শুধু খাওয়া নিয়ে বেশি দেয় কোরবানি তাদের জীবনে কোন আল্লাহ বাধা আমল নেয় কিন্তু কোরবানির আমল খুব মজবুত করে করছে তোমার গরু দেয় খাসি দেয় কত কিছু মানে গোষ্ঠ গরিব কি করে আর নতুন ফ্রিজ কিনে নিয়ে আসে মাস পর্যন্ত কোরবানি গোষ্ঠ পাওয়া যায় আমাদের দেশে কিন্তু গরিব দেয় এটাও খেয়াল করা দরকার আবার কোন কোন জায়গায় আসে যে কিছু কিছু গরিব মিশ্র এত করে করে নিয়ে তারা কি করে এগুলো আবার বিক্রি করে দেয় হোটেল রেস্টুরেন্টের কাছে এই খবর আমি পাওয়া গেছে এবং সিলেটের কোন এলাকায় এত বেশি কোরবানি দেয় দূর দূরান্ত গাড়ি নিয়ে ভ্যান নিয়ে চলে যায় সেখানে কোরবানি গ্রস তো সবার নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিক্রি করে আবার এরকম খবর পাওয়া গেছে পড়ছেন নাকি কেউ এইগুলা খেতে খেয়াল করা দরকার জানে কি অপব্যবহার না করে হাও আপনি দিয়েছেন জানেন না গরিব মনে করে দিয়েছেন সে নিয়ে বিক্রি করে দিছে এতে আপনার গুণ হবে না আপনার সব এরকম ফি হবে না কিন্তু এরকম করা আসলে ঠিক না আর কি যারা এইরকম উল্টাপা করেন এরপরে আমরা আসি যে কোরবানি অনেকেই দেখা যায় কার নামে দিবেন মাইয়ের নামে কোরবানি দিবেন বাবা মার নামে না নিজের নামে দিবেন এটা আরেকটি প্রশ্নটা এক নম্বরে আপনার বাবা মা জীবিত থাকে আপনি তো আসেনি বাবা মার উপরে নিজস্ব কোনো ইনকাম নাই তারা আল্লা তা কোরবানি দেবেন না এখন আপনি মাত্র একটাই কোরবানি দিতে পারেন আপনারও বেশি তো নাই কিন্তু আপনি দেওয়ার পরে যদি চিন্তা করেন আল্লাহ আপনাকে তফিক দেন আমি বাবার নামেও দেই মার নামেও দেয় আলহামদুল্লাহ আপনি একটা সব পাবেন বাবা মাও সব পেয়ে যাবেন চিন্তা আছে মৃত থাকলে দিতে পারবেন কিনা মৃত মরে গেলেও দিতে পারবেন বাবা মা মরে গেলেও কোরবানি দেওয়া যাবে এটা নিয়ে আরেকটি বিতর্ক আছে ইউটিউবের মধ্যে সম্ভবত যে মৃতদের নামে কোরবানি দেওয়া যায় না এটা একটা মত আছে মোহাদিস আহলে হাদিসের কেউ কেউ বলেছেন কিন্তু মেজরিটি ইমামদের ফটোয়া হচ্ছে উম্মতের যারা ওলানা তাদের ফটোয়া হচ্ছে এক্ষেত্রে কোন রেস্ট্রিকশন নাই বিশেষ করে কোরবানি দেয় তাদের এই কোরবানির মতো আর কোন আমলে এত স্বভাব হয় না মাইয়েদের জন্য আপনি যদি ঈদের দিনে আপনি কোরবানি দেন ওইটার স্বভাব এত বেশি হবে সে কোরবানির পশুকে মজবুত ভাবে আলিম ফটুয়া দিয়েছেন তো সেটা সব মোস্তাহিদের ফতুয়া কোনটাকে আমরা বাতিল বলা ঠিক না কিন্তু যে ফটোয়া অন্য মেজরিটি ও ইমামরা দিয়েছেন এটার ভিত্তি আছে এরপরে দেখা যায় যারা একটা কোরবানি দেবেন একটা কোরবানি দেবেন মাত্র আপনি আর বাকিদের কারো নামে আপনি কোরবানি দিচ্ছেন না পরিবারে সবার এত ইনকামও নাই এখন একটা কোরবানি দিলে যদি গরুর এক নাম দেন একটা ছাগল দেন তাহলে কার নামে দিবেন আমার নিজের নামে দেব এখন বাকিদেরকে সাবার মেতে সামিল করানো যায় কিনা এই ক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায় রসুল্লাহ সাল্লা যখন নিজের কোরবানি দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ হাদা আন মুহদ ওয়ান আল ইহাম্মদ আল্লাহ এই কোরবানিটা দিলাম আমার পক্ষ থেকে আর আমার পরিবারের সবাই পক্ষ থেকে অন্য রেওয়া এতে আসছে আরেকটি কোরবানি দিয়েছেন ওনার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করবে না তাদের পক্ষ থেকে প্রথমটা আসেন তিনি দিলেন যে এই ছাগলটা এই বকরিটা আল্লাহ আননি ওয়ান আলী মোহাম্মদ আমার পক্ষ থেকে আমার পরিবার সবাই পক্ষ নাম কারটা উচ্চারণ করেছেন নিজেরটা বাকিদের নাম বলছেন যা নামে নামে নামে তাহলে নাম একটা বলবেন কিন্তু সবাইকে আমি বলে আমার ছেলে মেয়ে স্ত্রী যা আছে আল্লাহ সবাইকে আমি সবাই মধ্যে সামিল করব। এইটা যাই আছে আর যদি দেন যে আমি সবাই নাম বলে দেব তখন এরকম সাতটা লাগবে গরু ছাগল আর গরুর মধ্যে আপনি সাতটা নাম ঢুকেতে পারবেন যে স্ত্রী নাম দিলেন অমুক ছেলের নাম দিলেন অমুক মেয়ের নাম দিলেন এভাবে তাহলে একটা ছাগল বা গরুর এক অংশ মূলটা নিজের নামে হবে আর সবাইকে মধ্যে শরিক করানো যাবে এই কথাটা আর কোন একটা কোরবানি নামের মধ্যে এক নামের বেশি দেওয়া যায় না শুধু একটা নাম দেওয়া যায় এই দুটো কথার মধ্যে আপনারা সামঞ্জস্য বুঝতে পেরেছেন নয় ঠিক আছে আর যদি আমি চাই সবাই নাম দেব সাতটা দিতে হবে বা গরুর সাত নাম দিতে হবে মুঠের সাত নাম দিতে হবে এটা পরিষ্কার হয়েছে আর মাসালা আসে যে অনেকেই রসুল উল্লাহ সাল নামে কোরবানি দেন তাই না টিভির মধ্যব্যাক খুব শক্ত করে বলে তাই না এবং কি আবু বকরার নামে তারা অনেকে বলে থাকেনি দেওয়া যায় তাদের দলিল কি একটি হাদিস তিরমিজিতে এসেছে ইমাম তিরমিজি বলেন হাদ্দ ওবাইদ হারেবি কুফি যে মোহাম্মদ মোহারবি কুফি বলেছেন হাদিসটি তিনি শারিক থেকে বলেছেন শারিক হাসনা থেকে বলেছেন আবুল হাসনা হাকাম থেকে বলেছেন হাকাম হানাস থেকে রেয়েত করেছেন আর হানাস আলী রাধ থেকে রেওয়ায়ত করেছেন আলী রাজিয়াল একটা কথা হলো হাদিস কি তিনি কানা তিনি দুটো দুম্বা কোরবানি দিকেন হাতুহমা আনীনআসালাম ফির আল্লাহু ওনাকে বলা হল এরকম আপনি ওনার নামে দেন কেন আল্লাহ নবীর নামে কেন দিচ্ছেন ফকাল আমার বিহি ফাল আদা আহ আবাদান সাল্লা আমাকে এটা এরকম করে দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন বলে গেছেন কাজে আমি যতদিন বেঁচে আসি ওনার নামে কোরবানি করা আমি ছেড়ে দেব না ছাড়ব না এই হাদিস আনহু নিমের পক্ষ থেকে কোরবানি দিয়েছে। কিন্তু এই হাদিসটি আসলে সহি নয় ইমাম তিরমিজি যিনি হাদিসটি বর্ণনা করেছেন ওনার গ্রন্থে এটা বুখারিতেও নাই মুসলিমেও নাই তিরমি দিতে আসছে উনি বলেন হ্যা হাজি গরিব এটা একটা আশ্চর্যজনক অদ্ভুত হাদিস আরেফ ইমিনারিক নামে একটি লোক বর্ণনা করেছেন এই যে লোকটি যে এবং আরেকজন বর্ণনাকারী তারপরে এসেছে হানাস হু আবুল ম এই বর্ণনাকারী যে হাদিসটি বলেছে সে ব্যক্তি এই হাদিস বলতে কিন্তু তার হাদিসের মধ্যে অনেক ভুল আছে মহাদেশা আবিষ্কার করেছেন কাফির লোহা ফিল আখবা সে হাজির বর্ণনা করার ক্ষেত্রে অনেক মিস্টেক করে ইয়ান আলী আশিয়াল হাজিফ শেখা হাত আক্তার জুবিহি সে এমন ধরনের হাজির বর্ণনা করে আলী রাজা আনুর কাছে যেটা কোনোদিন কোন নির্ভরযোগ্য মহাদেশের কাছে পাওয়া যায় না খালি তার কাছেই পাওয়া যায় এরকম আরও দিকজন আবদুল্লাহ নামে যে তার ব্যাপারে অনেক বিতর্ক আছে সেই নির্ভরযোগ্য কিনা আবুল হাসনা নামে যে আছে আব্দুল্লাফ বর্ণনা করেছে সে লোকটা কে তাকে কেউ চেনে না অমুক থেকে শুনছি অমুক রে কেউ চেনে না তাহলে বুঝা গেল হাদিফের সনদের মধ্যে এই যে দুর্বলতা আছে এই দুর্বলতা হাদিফ দিফ এই হাদিফটা হচ্ছে দাইফ দিফ মানে কি দুর্বল ভিত্তি মজবুত নয় তাহলে এটা বোঝা গেলো যে আসল যদি ভিত্তি না থাকে রসুল উল্লাহ সাল্লাম নামে কোরবানি দেওয়া হয়েছে বলে তার আর কোন নাই আর কোন দলিল নেই আর দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সালাম আমি কাছে করবেন না আমি করবেনি দেখ আমি দেখি একজনে ওনার নামে হজ করেছেন কেউ ওনার নামে ওমরাও করেছেন তো এখন আপনি এইগুলা যদি করেন বুঝা গেল আপনি ওনার উপকার করতে চান ওনার জন্য আপনি কিছু করতেছেন মহব্বর থেকে করতেছেন কিন্তু আপনি মনে হল যে ওনার একটু এবার কমতি আছে আপনি পূরণ করে দিচ্ছেন কিছু নাকি। তা আপনি চিন্তা করেন গভীরভাবে কাজটা এখন আপনি কি করলেন আসলে ওনার কি কোন এবারের কমতি করে গেছেন তিনি যা আপনি পূরণ করে দিতে হবে কিন্তু কার আছে আমার আছে। আমার পরে আমি আমার বাবার জন্য করি দাদার জন্য আমার তার জন্য করি রসুল কোন এবাদাত কোন দান খরাত করতে হবে যে ওনার নামে আমি দশটা পাউন সদকা দেয় এই কাজ করা এই সমস্ত জিনিস কেন মানুষ অতি ভক্তি জোগাড় করে কোন খো আবিষ্কার করা ঠিক নয় রসুল সাল্লাম যথেষ্ট আলহামদুলিল্লাহ এমন করে গেছেন ওনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কি করতে বলেছেন সেটা করিয়া আল্লাহ তালা কি বলেছেন সাল্ল আলাইম তসলিমা তোমরা বেশি করে রসুরাল্লামকে সলাত এবং সালাম পাঠাও এতে উনার যতটুকু আল্লাহ তালা করবেন তার চেয়ে বেশি আমার এ বাতা হচ্ছে সলাত এবং সালাম পাঠানো আমার মহব্বত আমি এই তরিকে প্রকাশ করি আর একটা আল্লাহ তালা কি বলেছেন আপনি বলেন আমার অনুসরণ করো আমাকে ফলো করো আল্লাহ তালা তোমাদেরকে মহব্বত করবেন দুটো কাজ ওনার তরিকাকে সুন্নতকে আঁকড়ে ধরা তরিকা ফলো করা অনুসরণ করা প্রত্যেকটি কাজে আর ওনার জন্য এবং সালাম পেশ করা এর বাইরে রসুর সামের জন্য দান হজ ওমরা সদাকাত কিছু দেওয়া লাগবে না ঠিক আছে কোন দল যদি রসুল উল্লাহ সাল্লাহামের জন্য কোরবানি করার দলিল না থাকে তো আবু বকর অমরাজার পক্ষে করার জন্য আর কোনো দলিল লাগবে আর তার আসলে কোনো ভিত্তি আছে না ওকে এরপরে আমরা আসি আর একটা বিষয় দিকে কোরবানি করার সময় কি করা আল্লাহ আমার পক্ষ থেকে দিলাম আর যদি আমরা আরেকজন জবাই করি আল্লাহ মেহাদ আন মুহদ আনফুলান অমুকের পক্ষ থেকে আল্লাহ আমাদের গরু যখন জবাই করে তখন সাতজন আছে। সাতটা সর শরিক দিলে তাদের নাম তখন এখানে যখন নবী করিম সালাম বললেন আল্লাহ মাহাদ তিনি তো বললেন না আল্লাহ মাহাদা আন মোহাম্মদ এমনি আবদুল্লাহ এটা বলছেন নাকি তো আমরা এত বাবার নাম নিয়ে করি কেন হ্যাঁ হইতে পারে দেখা গেল যে একটা কোরবানির মধ্যে একজনের নাম হয়েছে আবুদ সেও শরিক হয়েছে আর একজন দুজন আল্লাহ যে আবদুল্লা আহমদের আবু সাহিদ এই দুইজনের নামে পক্ষ থেকে কোরবানি হচ্ছে তখন এটা হয়তো পার্টিকুলারলি ওই কেসে আসতে পারে এ সময় টানাটানি করার কোন দরকার নেই বাকি আর একটা আছে এই যে এত নাম দেন বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন আপিল করে এত নাম ঠিক মতো নিয়ে এত নাম ঠিক মতো পৌঁছানো কি পারে তারা আবার কত টাকা ডিস্ট্রিবিউশন করে এগুলা কি অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব তো এই ক্ষেত্রে পারলে তো ভালো না পারলেও ইনামাল আমালু বিনিয়াদ আপনি যখন দিয়ে দিয়েছেন আল্লাহ তালা কাছে তো কবুল হয়েই যাবে ইনশাল্লাহ খালি ওটা সবাই করলে রক্তটা পড়ার আগে কার করবেন আল্লাহ তালাকে নাম না বললে আল্লাহ তালা চেন না চিনবেন না আল্লাহ তালা কবুল হয়ে যাবে ইনশাল্লাহ ইনামাল আমালু বিনিয়াদ